বিমারিয়া শারিয়াতিয় আল্লাহু তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত গুরু শানিমান আলহামদুলিল্লাহি সামাউল একটা মেহনত চলতেছে আমাদের সফলতার মেহনত নিরাপ মেহমাত মেহনত আল্লাপের রাজামন্দির মেহমাতের মহনীয় ব্যবসা করতে করতেবেন। চাকরি করতে পেরে কিন্তু আল্লাহ রে মেহনতরা মেহনত এত কষ্টের মেহনত মেহনত করতে করতে আগুন পড়ছে মেহনত করতে করতে উপবাস হয়েছে মেহনত করতে করতে কোন মাস হয়েছে কিনা জান্নাত মেহ করতে পারবে কিনা তো জাননি সে জানবেন আপনার জানবেন আগুনে কিনা ঠিক আছে আগুন পড়ি যে আপনার সাথে আমি আপনাকে রব করি আপনি আমাকে বলেন ইব্রাহিম খলিল উল্লাহম ইবাদেন মুস্তাকই সোজা সরল রাস্তা আল্লা আল্লাহর এই রাস্তার জান্নাতের গান সহজ সোহান আল্লাহ একটা চানা জানাত লাগিয়ে গেল কত সহজ ওষুধ ঠান্ডা ফোন দিয়ে ওসু করলো ভালো লাগে গেল শান্তি ওজু করলে চেহারা পরিষ্কার হলো হাত পা পরিষ্কার হলো এদিকে দিয়ে মধ্যে পানি লাগবে পচুর পানি যতটুকু জায়গায় লাগবে শীত্রে গোড়ার মতের মার্জলি চেহারা চকচকাপ হয়ে যাবে এর দ্বারা চিনি খেলবে এটা আমারও তারপর উম চিমে খেলব লোকের মধ্যে যদি গোড়ার মধ্যে একটা গোড়া শীত্রে হয় হয় আমার অনেকগুলো রাস্তা সেরাতে মুস্তাকিম সোজা রাস্তা মুস্তাকিম সোজা রাস্তা আর আঁকা পাকা যত আছে সুদের আছে কাটা কাটা রাস্তা এগুলি সব টানের দারে জানা জানান আর এটা নিয়ে সোজা তাকে জাননাতে পৌঁছে গেছে সেরা তোমে রাস্তার উপরে যে এটা সোজা নিয়ে জন্মের গেটে পড়ছে আর এগুলি নিয়ে তারা জানি করার মে জান দেওয়ার মেহনত ইমানের সাথে জান দিবে পাবে ইমানের সাথে মাল দিবে পাবে ইমানের সাথে জান মাল দিবে পাবে কেউ যদি জান্নাত আর ইমানের সাথে মাল দিয়ে দিল তাকে জান্নাত পেয়ে যাবে আর ইমান ছাড়া অনেক মাল দিয়ে দিল অনেক গাড়ি করে দিল বাড়ি করে দিল বেড়ির হুড়ে উড়িয়ে ঘুরে দিল তিমান ছাড়া যত ভালো কাম করে যাহ নাম ইমান ছাড়া যত ভালো কাম করে যাহ নাম ইমানের সাথে ভালো কামের নাম ইমানের সাথে ভালো সাক্ষী দিয়ে ফকে টাকা আছে তো হোটেলে সাক্ষীদের টাকা দিলে দেয়া থাকলে যেরকম নিশ্চিন্তায় ভালো হোটেলে এত বিশ্বাস আল্লাহর টাকা না থাকলেও আল্লাহ লাঠি হোটেলে খাওয়াইতে পারবে এই যখন ইমান हाँ एक बड़े अवस्था कि अवस्था भरोसा कथा आशा कथा भय कथा भरोसा आशा भय भय आल्हारे यो शक्तर मालिक जो दर उपायत शक् मालिक जो छो भय छे दिल भय नाम छात्र गाराय खाली कान्ले खाली बेला पर चलेना चोके आज देखे ना कान शोने ना হাতে দুই কেজি কেজি উঠেছে না কোনো পারি না পারি না পাওয়া চলে না হাঁটতে না কামনা যান আমি আসতেছি আমি রাস্তা চিনি হাঁটতে পারে না আমি আসতেছি যদি ইমান দাদা ঘিজি আবু আমি আর যদি বলেন না আমাকে নিয়ে যাও তুমি থেমে যাও তুমি কিছু কিছু হাঁটো হাঁটো তাইলে তোমার তুম এসানো কারণ কি জন্য তুই তো সুযোগ বলি সুজে দিই আমি জবাই করে দিব আবার কেন তা জিজ্ঞাসা করেন কেন আপনি জিজ্ঞাসা করছেন কেন তারা মা তুমার আব্বা আমি তোলের তো জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করছি তুই যদি শুই যাস তাহলে তো এক কথা আর যদি আপনি যদি দোড়া দৌড়ি করেন মাগেন তাহলে পাই আপনাকে আমি ছাড়বো না আমি দৈর্য সিদ্ধের মধ্যে একজন আমি দৈজ মধ্যে একজন তো জমাই করেন তবে সানের জন্য বললেন কি হাফ পাগুলি বান্দি ফেলেন কেন হাফ পাঁচতে হবে আপনি তো ধৈর্যশীল বলে হাফপা বানতে হবে আপনার অ্যাস কারণ যদি আমি তো লড়া ছাড়া করবো করে আমার থাকবে না আপনার গায়ে কি পাও লাগে না হাত লাগে না রক্ত পড়ে আমি হয়তো জানি না এই জন্য বেঁধেই হবে আপনি আমার तो तैयार जान दिया जन्नत जन्नत मिले मिले मिले बाप कलजा अच्छे तुमको दबाई कर जन्मत प्रब अल्लाह राधे रुकुम गुड़ा कर दिले आल्ला जब राधी ठीक है, है, पर दिया पर है तो अपनी स्मैलै जान्न पे जामान सकते जान दिया जानकिन साथ दिया क्या इमान साथ माल दूटे दियात क्या যার নাম থেকে মুক্তি সে নাম তো সাজি বুঝি আসছে উদার্থ বড় लम्बा आगुने नाम हजार जहां टने जहां में टने जहर नाम मुक्ति मेहमान নম কানিত নম কানিত সে কর্ম বর্ধান না কর্ম বর্ধানো নিলো জাহানম হতীয় বাঘ বাঘপর ধরে বাড়িয়ার খ্পর ধরে মরক ধরার জন্য বাঘ ধরে। গরু ছাগল ধরার জন্য ফুল মোটা দিয়ে মোটামুটি লাভ তার বরদানের উপরে দিন দা ঢুকাই দিয়া এমনি করে মারি দুটোর চলে যায় সে কিন্তু সাহসী এমনি করে তার তো বা যেরকম শিকারির জন্য অপেক্ষা তো জাহান্নাম আল্লাহ তালা বলেন ইসে উপ যখন নাকি দোষী পাবে বেঈমান পাবে মর্শিক পাবে কা পাবে মুনাফিক পাবে থেকে তার জিপ্রা দিয়ে তানি জাহান্নাম নিয়ে तुम्बो तरहन लक्ष्य हु যে আল্লাহকে রাজু করে রাজু করতে হবে প্রতি আগ্রহ আই ঠেলা জমিন ঠেলা নিয়ে বুক করা গাছ খাওয়া কর খাওয়া গরু খাওয়া ঘাঁ খাওয়া মতো আওয়াজ বাইর হয়ে যাবে আমি তোবা করছি বলে কোন দিন তোবা করছিলাম যেদিন শিকার করতে পারি সেদিন দিনে তোবা করছে শিকার করতে গেলে বাঘ আমার উপরে জোয়ান কালে তো মার বেশ মেহমতকে তামিয়া কিন্তু সদা ফুলের বাগান বানাইবার মেহনত মরণের পরে কবর কি হবে ফুলের বাগান এখানে বানাইতে হবে না কবর দেশ হবে কবর গেলে তো ব্যর্থই दिले मात्र ढुल मात्र कबर समय তার জন্য ফুল বাগিচা চোখের একদিকে এখন কোনটা বানাইবে বানাইবে তাড়াতাড়ি করিব না কালকে বুধ হলে আপনি পশু বানাই দিবেন না এখন জানাজান দি দিলে কালি একটা জানাজান দিলাম আইসে একটা জানাজান দিয়ে আর কোন উপায় আছে ইমান পাত্তা কোন এলাকা নাই কোনো জন কেউ মনে করি ভিতরে বাহিরে सब जगह खाली एकमात्र है अल्लाह के तने इलाकना अल्लाह रात दिने सकाले बिकाले सुस्थते हो असुस्थते हो एक मत मुसाफरी जी दुर्बलता सबलता दरिद्रत धन्यकाल बुरा सजा सुनिबरे सब क्षमता अपना हाथ जहा कर तब जबन कर যা চান তাই করতে পারে আপনার হাতেই ক্ষমত এই বিশ্বাসের সাথে যদি কেউ বলিয়া দেয় আল্লাহ নবী বলেন তার পিছনে মাফ হয়ে যাবে বসে বসে বলে দাঁড়ায় দাঁড়িয়ে বলে চলতে চলতে বলে রমেন ভাই বলো সতীশ বলো জগদীশ বলো পল্লমসেন বলো আব্দুর রহমান বলো রোহিমা বলো ফাথমা বলো সুমইয়া বলো খাদিজা বলো সালমান বলো সোয়াল ভূমি বলো লাম তরণ দুসার বোধকু আল্লাহ জল্ মন আনলু এই দৌলত দিয়েছে দৌলতের সাথে আল্লাহ তা আমাদেরকে মেহনত দিয়েছেন কি খুশি হয়ে এক হাজার সোনার আসবি এরকমের দোতালা দ্বিতীয় সব হয়ে গেছে আর যারা আছে এক হাজার সোনার মুদ্রা कत लक्ष टा कत कोटी टाँच कत कोटी टाइम दिए दी दस हज़ारे सन्नर सरंजाम दिएमान तुम्हार आज केमूल पच्च एन बाकी जीवन तुम्हें फरज छाड़ा को नफल नई खाली खरजे तुम्हें जाननाते प माल दियाईम साथ कतदा अरे दुर्ज धारण कर दारण कर अल्लाह तला तुम्हारे वागा दिए वंशधन जान दिया जान दिया। माल दिया अली सर्वप्रथम शहीदा नारी होना पुरुष है কত সহি জানা খাব্বা বেলার আবশি খাব্বা বাসে আসি গেল বলে এখানে এই জায়গায় বসার মতো আরেকজন লোক আছে আপনার থেকে উত্তম এত বড় গর্ত হয়ে আছে বলে জীবনে তো এরকম কোমর ফিট কারো দেখি নেই এটা কি হলো বিদলের দিকে গর্ত হইল বলে আমির মুমিনি এই গর্ত कत सामने आए হাত সামলায় নেয় দিলর সামলায় নেয় চোখর সামলায় নেয় কানোর সামলায় দিতে পারি নাই অতসই অঙ্গ প্রত্যঙ্গ গুলিয়ে না পড় অত বড় কারণে জানাতি এগুলির কারণে জানান না দিয়া দিনে তামান না অন্য জিনিসের তেমন না এক বিকেছে এক এক ডিসিম নিচ্ছে আধা ডিসিম নিছে আধা ডিসেও মাটি কেমন মায় জানে ফুরা ও তোর সাত করি প্যাকেট বানাইয়া তারপরে তার গলায় চলে দেওয়া হবে তো প্রথম দিন দিন কালকে তো জিয়াফত দিব এক কোটি লোকের জিয়াফত না কশো এখন বর্তমানে বর্তম মুসলমান একশো কোটি হ্যাঁ দেড়শো কোটি দেড়শো কোটি মুসলমানের যে আপনার আল্লাহ দেবেন সবাই সাগর খাওয়াইবো মুশ খাওয়াইবো মুখ খাওয়াইবো গরু খাওয়াইবো বেড়া খাওয়াইব বিকিল খাওয়াইব গরিব খাওয়াইবো দনিত্রও খাওয়াইব অসুস্থ হলেও খাইব তা আপনার তো প্যারালাইসিস আপনার তো খাইলে ধরবো কেননা কোরবানি খাইছি তো आल्लावय इब्राहिम तो फूट जबई कर इब्राहिम ऐले जबई कर আমাদের করার জন্য কোন কারণ কাজ না আসন বানাইছে জমিন ও বানাইছে আসমানও বানাইছে বলে দিছে শুনো না কেন তুই দেখো না কেন তুই চিন্তা করতে পারে দেখতে পাইবা চিন্তা করলে বললে তো বুঝতে পারি আসমান কিটি বানাইলো আর কিভাবে উঠাইল কে উঠে আর জমিন কী বানাইল জমিন দিছাল কোন গানে পত হাত বারো বারো বারো কিলোমিটার নিছু সর দেশে বারো প্রশান্ত মহাসগরে বারো কিলোমিটার নিচু আর গাওয়ার কিলোমিটার তো চব্বিশ কিলোমিটার হইল জমিন উঁচু নিচে মিলিয়া চব্বিশ কিলোমিটার কোন আমেরিকার পন্ডিত আনে ফ্রান্স এর আনে লন্ডনের আনে বহুত বড় বড় বলো মাটি আমেরিকায় পণ্ডিত বল লন্ডনে পণ্ডিত বল মাটি কি বানাইছে এক কথা আল্লাহ কুদ্রদের দ্বারা হয়েছে এক কথা কি কত টুকরি বানাইছে কত টুকরা জমি কি বলে আমরা টুকরা এই জন্য মাটি জর্রা দি বানাইছে জর্রার টুকরা মাটি একটা দাম করলেন আপনি আমাদের তো খারাপ লাগে আয়সা প্রকৃতি একটা আঙ্গু দিছে কটাছে এই আঙ্গুলের মধ্যে কত জর আছে কি পরিমান আল্লাহ তাহলে দান করবে এক আঙ্গুলে কত জল হবে আর কত নেই জমিন আল্লাহ বানাইছেন হাওয়া আল্লাহ বানাইছেন বায়ু বাতাস বানাইছেন কত ওজন কত বাড়ি আর না খাইলে না বন্ধ করে দিবে বাতাস বাতাস বন্ধ করে দিবে বাঁচতে চলতেছে কিন্তু বাতাসের তো কেউ দেখেন ফিস্বর দেখে নেই বন্ধ সাহেবও দেখে নেই বলে একেবারে শ্রেষ্ঠ বন্ধ সে বন্ধগুলো বাতাস দেখছে বলে একবার দেখছি বাতাসকে কিন্তু বাতাস তার সবকে সামনে দিয়ে তার নাকে ঢুকে আবার বাইরে হয় আবার বাতাস ধাক্কা দিয়ে তার কোমে উঠাইয়া तो टुक्रे है आबार, आबार आब मिनिड এক ঘন্টা এখন সাইটটা যদি খান কমের মধ্যে আর প্রতিবারে যদি ফাঁস টাকা করি দে তাহলে কত হ্যাঁ সাইজে তিনশো টাকা তিনশো টাকা যদি মিনিটে হয় তো ঘন্টায় কত হবে ঘন্টা যদি হয় তাহলে দিনে চব্বিশ কত হবে ফ্রি খাওয়াইতেছে आल्ला মুসার এসম বলতে আল্লাহ থেকে ফেরওনা বলতেছে আমার থেকে আর নুয়ার বলতেছে আল্লাহ থেকে পোলায় বলতেছে আল্লাহ থেকে হয় সে বলতেছে এগুলো কিচ্ছু না ও পানি আসতেছে তো তো না থেকে আমার পাও বন্যা এই বন্যা নিয়ন্ত্রণ করছে এই কথা বলতে না বলতে আল্লাহ বলেছে মূষা এই যে আপনার আহাল না डुबा दिए जुदी पहाड़े ढेर उठिले बंगोबा पानी ढेर मारे दी मिशे दिखी चला जाए जरूरी যে তো কোনো অসুবিধা আছে না পানি যে কার ক্ষমতা বুজুর্গ এই জাতের কথা বলা কেউ বললে শোনা আদায় করতে হবে বন্ধায় আদায় করতে হবে নামাজে দাঁড়ায় গেল আকে মসালাহ নামাজকে কায় করো তা तो देखते के अल्ला अल्लाह তো আল্লাহকে আমি দেখতেছি যেন আমি আল্লাহকে দেখতেছি এতটুকু যদি না হয় তো মুসল্লি ধ্যান করে আল্লাহ আল্লাপ আমাকে দেখতেছেন আল্লাপ আমাকে দেখতেছেন কেরাক শুরু করি আল্লাহ আমাকে দেখতেছেন রুপু শুরু করি আল্লাহ আমাকে দেখতেছেন সেইটা শুরু করি আল্লাহ আমাকে দেখতেছেন সেই জাতির বসি আল্লাহ আমাকে দেখতেছেন আবার সৈয়া আল্লাহ আবার মুসল্লি সাহেব আল্লাহকে দেখে আল্লাহকে দেখে আল্লাহ কিন্তু আল্লাহ কুদরত সামনে দেখে আল্লাহ কুদরত কে সামনে দেখে ইনশাল ইনশাল আল্লাহ প্রশুর দান করবে তা বুঝু কারি नाम पढ़ो एरक जे रखा पढ़ते देख अपा मत नाम पढ़े क्या बोलते हैं रस कर जे रुम पढ़ते देखें इसको पढ़ें बोले साल्लुकामा हुसल्लि जे रख नामी एर पढ़ें इन यदि शाल्लुकामक गुसेल्लि तुम विपद छोड़ বলছে আমাকে শাস্তি হতো দিন আল্লাহ তালা এই শাশির থেকে মুক্তি দান করেন তোমন্ত্রম দুষ্টার বুঝর করমাজকে সুন্দর করতে হবে जिम्मादार आला गोटा घर जिम्मेदार गोटाद नाम নামাজি পরিবারের জিম্মার আল্লা থেকে নামাল বাইরে যাবে তারপরের মধ্যে দরিদ্রতা আসে যাবে টানা টানিয়ে আসলো কুটি বোধল টানা টানি ব্যাগ যেতে বলেছে কত সত্য বকি হবে তারপর একবারে এটা বিক্রি করিয়া কিছু মরণের আগে কি করবেন আপনি এত কোটি কোটি টাকা আবার ছেলে করে সবার জন্য জন্য ফেতনা কার জন্য সবাই জন্য ফেতনা এখন আপনি আছেন আপনার জমা নাই উমরও নাই নয় নাই আপনার তোমন এই ঘটনা শুরু হল কেন তোর হুচুর জমা নাই জমা নাই জমা আমরা ওনাদের সাহায্যকারী ছিলাম আর এখন শুরু হয়েছে আপনাদের মত লোক আসার কারণে ফেতনা শুরু হয়ে গেছে আর ফেতনা দমাইবো কি পাবে বলি উপায় হলো এক্লাস উপায় কি রক্ত প্রবাহিত করা রক্ত প্রবাহিত যত বেশি করতে পারে প্রচুর কত নিজের সাইডটা নাকি কত জবাই করছে একা বা তালিকে দিছে কত जी आजकल समर्थ থাকিও পারে না जो ये करते चाहे एक पोषम एक देखी एक पोषम में तो एक पोषम में एकटा पहला सूष पोषम के भीतर दिया शिकन पोषमो थके कैश कैश कैशर दिया बोले कैशर एकटा लिखिदान तोरा हो जा की बोल से तो पोषना कर बेटा बोलम शाहरातुन वलिसु बोल सुबो একটা কত হবে আল্লাহ খরচ করি অন্য এটাও করতে পারেন এটাও করতে পারেন খালি যে খরচ নাই আমি কেলে দেব আমার কোনো কোনো খরচ আমার দরকার নেই ঠিক আছে আপনার বাপু তো বা খানোর দরকার নেই বা তো না এটা তো খাই আল্লাহ তো কি করে আল্লাহ কপ দূর করে জানো লাগে মালা লাগে দিতে হবে মালা দিতে হবে এলমের সাথে সময় কাটাতে হবে কোনটা শিখতে তো এলাই দুনিয়া এলে শিখে শেষ খেতে দিলে খেতে লাগে লাগে বিল্ডিং এ দিলে বিল্ডিং এগে যেখানে এলে সব জানি আমি কোনটা পা শিখেনি এখন উনি মরনের পরে যে আজ রেল কি শিখে দু সূর্য বাদিয়া শিখে সুরে ক্লাস তো ফুলপু না চাচা ফুলপুটা এটা করি না এটা বলি কি বলে তো করি না বলতে হবে তো কোথায় বলল বলতে না সাথে হাসল কিন্তু চেষ্টাই তো নেই চেষ্টাই তো দুনিয়ার চেষ্টা তো খুব চেষ্টা এ দেশে আরেক দেশে দেশে দুনিয়া আরেক দেশে ওই দেশে যা গেছিল যেগুলি বিক্রি করি না পড়ে চলিয়েছে সে ঘুরিয়ে গেছে এখন বকি হয়েছে তার লাখ খাওয়ালে সব জায়গায় খাওয়া হইতে পারে কোথায় খাওয়া পারে সব জায়গায় খাওয়া পারে তো দুনিয়া এখন তো শিখলাম সত্যি দেখে মৌসুমে গেলে শক্তি দেখায় সরে গেলে গেলে দেখায় ঘি দেখেন তো নিশ্চিত করা উচিত মুসলমান ভিতরে কিছু রাজিয়ে নেয় বাই করি নেন সোজা হয়ে যদিন আপনি দেখা গেছে একেছেন কয়েকবার পাতলা শুই গেছে আপনারা এত শক্তি দেখে বল খেলার মধ্যে একদম সোজা হাত পাখিয়ার কথা নাই এত বড় বাহাদুর করে তাহাদুর সব আছে শেষ করবো ভাঙিয়েছে পড়ছে উঠে আসতেছে বেশি আসতে পারে না বাইক কাছে আসতে পারে না ওদেরকে চাবি দিয়ে দিছে নিয়ে যা কি করবি তো তো তোমাকে তো বাইক চল্লার মোটর নিবা নলি আমি না যার উনি রক্ষা উনি কি উনি রক্ষা বলে আচ্ছা আল্লাহর মানে কিন্তু আল্লাহর ব্যবহার করে না মিলে গেছে গা মিলে বারোটার দিকে পৌঁছে গেছে এখনো জবাই চলতেছে জবাই চলবে তারপরে মাথা নবে এরপরে পাখি ছোট ছোট পাখি ছোট পাখি যার পায় মধ্যে একটা ছড়া বুট এর মতো পাথর ধরে আর মুখের মধ্যে ধরে বড় মুখ বড় পাথর छोटा एकटा चलो गुडे मगो पाथर एकलेच एकटा आ दुई पैटी का उडी जाय बोले दूर रहतेसे जाओ अब आगीर जाओ अरसलना अलैहि तैरन अबातील हम बेसी कुछ पढे हम बोल बेते तरनी हि हि हजारात के नींद सिखी तरनी हि मल्लू हि जाना हम तो तेते कि कुछ छे এক পাথরটা কি করছে আল্লাহর হুকুমে যে তার মাথার উপরে বসে যে পাথরটা গরু গাছটা আবার বাইর করে সাবায় সাবলে যে বক্তার মতো করে মেলে তো ওই ফিল কে হাতিকে হাতিওয়ালা কে দুজনকে বক্তার মতো করে দিয়েছে এর উপরে কঙ্কর দিলাম জাররা দিয়ে আমি জমিন বানাই দিলাম জমিনের উপরে তোমাদেরকে সোয়াইডার দিলাম হাটার জন্য দিলাম সবের খাদ্য দিয়ে দিল জমি সময় খাদ্য দিয়ে দিছি করো সরও করারও কর বেশি কিছু করিও না এগুলো সব উ করি না গরু তুমি খাই গেলো লোটো তুমি খাই গেলো ময়সু তুমি খাই গেলো কপিও খাই গেলো মরমও খাইল যা আছে তুমি সব খাই গাজর মল খাই যা খাইতে পারো ওজন করতে পারো হালাত করি রাখছি খাইতে থাকো আর যেহেতু অল্প কিছু হারাম এগুলি কাছে যাইও না বন্ধ হবে শরীরও মন্ধ হারাম অল্প হালাল বেশি দুজে দিও হজর উঠতে হলে দিও আজর হলে দিই মা দি এসে বলে আর দুটো দিও এইভাবে সব বুক করিয়া যা দুনিয়াতে তো তোমার আমার কোনোদিন আমি হওয়া হুশি তোমাদের উপরে রাজিকে অহিলা অসল্য আইলে জন্মতের মধ্যে আল্লাহ হাজির দিবে সাক্ষাৎ পক থেকোম না কি আলাম উভয় যুব হামা আর কি দিবে রোহারে আপনার সাধা বানাই দেন ওই আজকে জান্নাতের মধ্যে চির দিনের জন্য রাজি হইলে জীবনে কোনোদিন নারাজ হবো না দশ বিষ না ষোলো বিশটা পত্রিকা ষোলো বিষটা পত্রিশ বিশটা বেছে আমি এটা শেষ করি ঘুমাই দিবাইছে না ঘুমাই শেষে না শেষ করি তো বা তো বা সব সিকে গল্প মৃত্যুকে আর দেখানা মৃত্যুকে আর দেখানা শ্রীক্রের গল্প এটা আর খুশি আমার বন্ধু আবার তেল করতেছে ফের স্থানে আসি শুনতে আসে আল্লা তোর ডান করে কিছু না কিছু হায় সাফলেন আদিস পড়েন আমাল পড়েন তালিমের হামখা মানান গরেন মন্দির আস্তে আস্তে শয়দান বাইর করেন হঠাৎ করে বাইরের পোশই যাবো কি বলে ছোট শীত পাগড়ি করছে এখন পাখিটা কি বানিস্তাবো পাগড়ি নামা শয়দানের বর্ষা করি তা আবস অর্থাৎ পুরানো এটা এখনো শুরু করছে সুন্নতির উপর আমল বড়ে কি করবো আল্লাহ জানে শৈতানো মানোরকম সব একই হয় বিশ্বাস নাই কে দিবে আল্লাহ মাঠে কি করতে চায় থাকতে তো পারবে না যেতে কি দেখতে এখন বললে আমার কি উপায় এই অবস্থা মানে সবাব কত বড় গুসর্গ হয়েছিল তার মেয়ের মধ্যে পেলো যখন সকালবেলায় গেল খবর বলে এটা তো আমি ওই যুবকদের দিছিলাম আজকে যুবক কোথায় আরে এই কাগজ থেকে আসলো পরে কবে তুই দেখে যে যুবক গেছে मध्यमा दी सकल बलारे मेहर मध्य फिली मालिका दिल आप, आप वादा सत्य सत्य अल्लाह पूरा तो लक्ष लक्ष देख जगह जान नाम क्या जगह जानना जगह क्यों जान देा क्यों माल दे क्या কিছুই নেই তো মরুন দোষ আর আল্লাহ ধ্যান পয়দা করতে হবে আল্লাহ ধ্যান যেখানে চলে সেখানে চলে আল্লা চলে আল্লাহ বলে আমি আপনার সাথে আছি আল্লাহ বলেন আমি আপনার সাথে যখন আমার স্মরণ করে স্মরণ করে সোহা নাম করে কখন ট্যাক্সি শেষে দেওয়ার জন্য তাকে দেওয়া হবে চাইলে তাকে দেওয়া হবে তো মনে হয়ে যায় এখানে বুঝুর্গ তো জ্ঞানের সাথে সাথে সাথে সালামের সাথে সাম করতে পারেন তো সামনে করতে পারেন পাবি করে দিন সামনে করতে পারেন সালে করতে পারেন মুসমান করতে হোজাই করা যেন মুসম কেন বলিয়ার শুন না হুজাই চুলবি হোজাই বল না পা করে তার গুণাগুলি ওরকম ঝরে গুনে মুসলমান মুসলমানকে সালাম করতে পারলাম মুসব কথা কথা সালামান সালাম মানুষ সালাম করি ঢুকিও আর ঘরে ঢুকিয়ে সুরে এক্লাস করিও আর আমার উপরে সাল্লাহ হয়েছিল একবার তো ঠিক আছে তো গেছে এখন সালাম করে এটা করে কি অবস্থা তোমাদের এখন বলি আসুন না এখন তো আমরা নিজেরা খাইতে পারি খাইয়ে আবার প্রতিবেশীকে হাতিয়েও দিতে পারে বরকত আসে গেছে কি আসছে বরকত আসছে করি কিন্তু বরকত হয় না বরকত হয় না করে না খাওয়ায় না তো বরকত বরকত কি আসে আপনার হান্ডিতে আসে নাই দাওয়াত বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ নবী বলেন সল চলো যা বের বাড়িতে দাওয়াতো শুরু হয়ে গেছে দাবার দিলাম পাঁচজন আর লাই লোক আমি তারা গাড়িতে বলছে দিল্লি বলছে কি এরকমটা আপনি বলে সমস্যা হয়ে কি সমস্যা বলে আমার নবী আমি বলছিলাম কয়জনকে আপনার কথায় দাবার দিলাম আর আপনি আড়াই কেজি তিন কেজি জব হবে আপনার জানাই ছিলেন জানাইছেন আর পত্রিকা বলবো কি ছোট ওইটা জানিয়ে দিচ্ছি কোনো অসুবিধা তো কিছু নাই আমরা তো জন আর হুজুরের মানে मैं खबर गो खुशी है आल्लह रास्ता समय लगे पक्का भरसा भरसा कार्लर जाते चलो अपना दरकार ना जो आल्लह पानी थे दामूर की सूविधा खा आल्लार তো যা এত লোক দাওয়া দিতে ঠিক আছে সব চলি আসে লোক আসছে এখন খাওয়াইতেছে করবে না জমে না খবর দশজন করে আস পনেরো জন দুইজন করে আস এখানে খাইতে থাকবো আইসে খাইতেছে খাইতেছে এক হাজার পাঁচশোটা হইয়া খাইয়ে গেছে এখন তোমার আশপাশের লোকের মধ্যে হাতিয়া বিয়ে থাকে আশপাশের লোকের মধ্যে হাতিয়া বিয়ে শেষ করেছে তারপরে আসে अल्लाह जिंदगी जिंदगी दोलिए मानव भये रोध पड़े तरह अल्लाह दो दिख दान कर इनशालाइन রোজগার ফরোজগার এক মাতার উপরে তোর ফরোগারি তুই রাখ তুই তুই রাখ তোর আমার তুই রাখ তোর সাদাপ তুই রাখ যে তো তোর ফরোজগারের মধ্যে তোর আমার মধ্যে সদা মধ্যে আমার রাজামন্দি নাই এগুলো আমার কাছে কবল নেই তোর মাতার উপরে মারি রাখি এই জন্য খরচগার তো হয়েছে কি বলে মানুষ সব খরচগার কিন্তু আর আমলের মধ্যে আখলা আমল প্রত্যেক জিন্দগি শরীরের মধ্যে আখলা আমলের মধ্যে একলাশ ডুবেতে হবে জানা মাল আল্লাহর জন্য দিতে হবে বিদেশের জন্য যেতে হবে এক জমাতো সুটান থেকে আসছে মোটামুটি আরে জমা তো থেকে আস এখন কোন জমা যাবে বিদেশে आसे, विदेश आओं माल इमान जानना जान इमान साथमान साथ माल जानना साथ माल जान মেহনতের লক্ষ্য হলেও আল্লাহকে রাজি করতে হবে আর জান্নাতে ডুবতে হবে কবরকে জান্নাতের টুকরা বানাইতে হবে কবরকে জাননাতে টুকরা বানাইতে হবে মুখে এরকম উচ্চারণ জাহান্ন উচ্চারণ মুখে না হয় জাহান্ন শোকে দেখা না হয় জাহান্ন বলা শুনে না হয় জাহান্ন বলা খরস্তা জাহান্নাম ওলা কদম না এগুলি যখন ঠিক হয়ে যাবে মওজুর পরে তার মওজুর পারে বাগান আল্লাহ তালা করে বাগান করে বাগান করে জান্নাতুল হা ও মাসা কেন তাইয়াবাতুন ফি জান্নাতাল জালিকাল রৌযুল अजीম আখরাতু আহুনা কোনদিন বিশা বিষে শার উপরে শু নে একদিন আসল বিস্ত এক আনসারী মহিলা দেখি আসা এটা কি বলে এটা এটা আপনার জন্য একটা আনসারি মহিলা দিয়ে হাতিয়ে দিয়ে গেছে হাতিয়ে দিয়ে গেছে আয়সা মনে মনে কর থাকা পরে শেষ পর্যন্ত বলল যে বিস্তার থেকে উঠা বটিগেল আগে তেমনা সেমনি রাখে তার লবীর জীবনে কোনোদিন মোটা বিস্তার উপরে শোয় মোটা বিশ্বার উপরে শোয় তো কামড়া কম্বল করে লম্বা করে দিছে তো এটার উপরে শুষে হাফসা কি হলো কি আজকে কি বিশ্বাস করে দিছি আপনার নতুন কোন বিশ্বাস করেনি তবে ওই বিস্তারটাতে একটু ডাবল করে দিচ্ছে এতটুকু বেশ কম বলে আমার তো খারাপ গেছে রাত্রি তো আমার খারাপ হয়েছে না আমি যদি মোটা তাহলে তো আল্লাহ তালা আমার পিছনে সোনার উপার পাহাড় চালু করে দিত সোনার উপার পাহাড় আমার পিছনে পিছনে চলত আমি দুনিয়াতে আসা এই জন্য আসেনি আল্লাহ রহম করে মত আমরা জানা মুড়াতাড়ি জান্নাতের বিষ্ঠা বিষয়ে যাও জন্নাথের পোশাক পড়াই যাও নিয়ম করে দাঁড়ান করেন কবুল মঞ্জুর করেন হিম্মতের দফা করেন মুশকিলা খবর সারা দুনিয়ার জন্য খবর করেন পাঁচ মহাদের সাত মহাদের জন্য আরো পিছনে আছে এদিকে পাঁচজন প্রচন্ড এক দুই তিন চার পাঁচ নাই একজন আপনার সাইকেল কই